আরেকটি মাসলা নিয়ে এই পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে জামাতে সালাদ আদায়ের ফজিলত সম্পর্কে জামাতে সালাত আদায়ের গুরুত্ব আমাদের দেশে বিশেষ করে দেওয়া হচ্ছে না অনেক নিয়মিত সালাত আদায় দেখা যায় जे खुबी साला जत्नवान क्योंकि घरे साल आदाय करें ए रखे पावा जाए ये क्या ठीक नए साल जाम आदाय সেটার বিধান ফজিলতটা প্রথমে আলোচনার বিষয় হিসেবে আমরা গ্রহণ করেছি জামাতে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা এটা একটা ইসলামের সে আরও বটে এবং এটা বৃহৎ একটি নিদর্শন প্রকাশ্য দেখতে পান যে মসজিদে গিয়ে জামাতে পাঁচ বেলা সালাদা আদায় করা এটা সবচাইতে বড় একটি আনুগত্যের ব্যাপার আল্লাহর এবং আল্লাহ এই উন্নতের জন্য নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে একত্রিত বিধান করেছেন হ্যাঁ যেমন পাঁচ বেলা সালাদ তার মধ্যে একটি এরকম সালাতের মধ্যে সালাতের মধ্যে একত্রিত হওয়া হ্যাঁ কুসুমের নামাজে একত্রিত হওয়া মানে সূর্য চন্দ্র গ্রহণের সময় একত্রিত হওয়া এবং সবচেয়ে বিশেষ করে বড় যেই মুসলমানদের ঐক্য একত্রিত হওয়া বা সমষ্টিগত জীবন একত্রিত হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আরাফার ময়দানে একত্রিত হওয়া বিশ্বের অনেকেই ওই একই জায়গার মধ্যে একত্রিত হয়ে থাকেন থেকে আপনার ধনী শ্রেণী রয়েছেন হ্যাঁ যারা আসার সক্ষমতা রাখেন তাদের মিলন মেলা আরফাই বটে হ্যাঁ এবং আপনার এটার মাধ্যমে আমরা দেখতে পাই এই একত্রিত হওয়ার ক্ষেত্রে যে মুসলমানদের আকিদা এবং এ বাদতের ক্ষেত্রে এবং ধর্মে যে নিদর্শন এই সমস্ত ক্ষেত্রে সুবিধার হয়েছে যেন মুসলমানরা পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারে সুতরাং মুসলমানদের ব্যাপারগুলোকে করা মুসলমানদের সমস্যার সমাধান করার জন্য এই একত্রিত হওয়ার ব্যাপারটি রাখা হয়েছে হ্যাঁ এবং এর পাশাপাশি আপনার এই একত্রিত মাধ্যমে মুসলমান হয় যদিও তাদের আপনার গোত্র ভিন্ন কিন্তু সেটা গোত্রের পরিবর্তন সেটা পরিচয়ের জন্য এছাড়া মুসলমানদের ঐক্যটাই হচ্ছে আসল ব্যাপার আল্লাহ জুলসানু সেটাই সুরে হুজরা তেরো নম্বর আয়তের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহুল আল্লাহ আল্লা হে মানুষ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম হ্যাঁ একজন পুরুষ মহিলা থেকে পুরুষ এবং মহিলা থেকে এবং তোমাদেরকে আমি অনেক বংশে রূপান্তরিত করেছি অনেক গোত্রে গোত্রে প্রান্তরিত করেছি এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের পরিচয়ের সুবিধার জন্য হ্যাঁ ছাড়া আর কিছুই নয় বরং আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ যেটা সেটাই তিনি এই বংশ কারণে আল্লাহর কাছে তিনিবে না বরং তোমাদের মধ্যে সবচেয়েইতে সম্মানই আল্লাহর কাছে হ্যাঁ যে আল্লাহকে বেশি ভয় পায় সুতরাং আল্লাহর ভয় যেটাকে তাকুয়া বলা হয় সেটার ভিত্তিতে মানুষের সম্মান নির্ণীত হয়ে থাকে এই কারণে সেটার দিকে আমাদেরকে খেয়াল দিতে হবে যাই হোক जे दो पार जेटा दो आमरा दो मुस्लिम जीवन गुरु उत्साहित कर फजिलत बढ़ स्वर कथा उल्लेख कर देखते पाई रसुल्लम बुघर छय शत पैतलिस छियाल्लिस मुसलिम छय शत पंचाश नंबर हादीस جماعتي افضل من صلاه الفرد ب 27 درجه هذه الصلاه اداء كده شترতার জন্য অনেক উত্তম হবে একা কি সলাত আদায়ের চাইতে 27 গুণ 27 গুণ বেশি সে সওয়াব পাবে الرجل في الجماعه تضاعف على صلاته في بيتي وفي سوقي 25 ضعفا وذلك انه اذا توضى فصلى الوضوء ثم خرج الى المسجد لا يخرجه إلا لم يخطو خطوه الا رفعت له بها درجه وحط عنه بها এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারের মধ্যে ছয় শত সাতচল্লিশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে পঁচিশ গুণ তার সব বাড়িয়ে দেওয়া হয় সেটা কিভাবে রসুল বলেছেন যে একজন মানুষ যদি উজু করে সুন্দরভাবে ভাবে করে অজু করার পর যদি মসজিদ দিকে বেরিয়ে আসে এবং মসজিদে ছাড়া তাদের করে ছাড়া মসজিদে আসার কোন উদ্দেশ্য নয় তাইলে তার পাশাপাশি স্বভাব আছে যে যত কদম সে ফেলবে মসজিদ আসতে প্রত্যেক কদম কদমে তার একটি সালাদ আদায় করা শেষ করবে ফেরস তখন তার জন্য দোয়া করতে থাকে হম যতক্ষণ সে সালাদ আদায়ের জায়গায় অবস্থান করে সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার যে এখানে সালাদ যেরকম জামাতে পড়লে সব আছে পঁচিশ फिली कदम गुनामाफ हम परवर्ती साला तर जगह एक अपेक्षा करस्त फेस्तर पे जापार कत चमत्कार सठीक अनुधव करी तम साल गुरुअल्ला আশা করে বাড়বে আল্লাহ আমাদেরকে সঠিক ঠিক বুঝে আমল করার তুফি দান করুন বসলিয়া মহম্মদ